এবং যিনি দান করেছেন সেই কৃতজ্ঞতার বদান্যতা স্বীকার করে না নিজে অনেক বেশি সম্পদের মুহে পড়ে যায় এবং অকৃতজ্ঞ হয়ে যায় তার অবস্থা বোঝানোর জন্য একটি হাদিস রসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে পেশ করেছেন হাদিসটি বনী ইসরায়েলের তিন ব্যক্তি সংক্রান্ত অনেকেই আমরা হাজিস্রী হয়তো আগে শুনেছি আমরা আবার সহিখারি থেকে রেওয়ায়টা শুনি এবং চিন্তা করি যে এই জাতীয় অকৃতজ্ঞতা আমাদের সমাজে থাকলে কীভাবে আমরা সেটা দূর করব। এটি অবশ্যই সহিব কিতাবল আহ্বিয়াতে হাদিসটি এসেছে হাদিস নম্বর হচ্ছে থ্রি ফোর সিক্স ফোর আনহু বর্ণনা করেন আনহুসামিয়া রাসুল্লাহ আলহিাস ইনসাল ফিবানী ইসরাহল আবু আকরা জেরাসুল উল্লা সাল্লাসম একদিন বললেন বনি ইসরা তিনজন লোকের একটা কাহিনী একজন ছিলেন কুষ্ঠরোগী আরেকজন ছিলেন মাথায় যা টাক টাক সম্পন্ন মাথায় চুল নেই আরেকজন ছিলেন অন্ধ বাহাদ আল্লাহ আনিয়া আল্লাহ আল্লাহতালা চাইলেন এই তিনটি লোককে পরীক্ষা করবেন বাবা আসা ইলে হিমালা কেন আল্লাহ তালা তাদের কাছে একজন ফেরিস্তা পাঠালেন মানুষের কাছে যখন আল্লাহ তালা ফেরিস্তাকে পাঠান তখন মানুষটা আর না ফেরিস্তা কি না মানুষের সুরাতেই পাঠান একজন মানুষ হিসাবেই তারা তাদের কাছে আসলো আতাল হাবুইলে কুষ্ঠ রোগীকে তিনি জিজ্ঞেস করলেন কোন জিনিসটা তোমার কাছে খুব দরকার মনে করো তুমি তোমার খুবই আগ্রহ ওই জিনিসটা যদি আমার হতো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 ছেলেকটি গরু চেয়েছে অথবা উঠ হুয়াশাকফি দা আলিকা রাবির সন্দেহ হয়ে গেল আন্নাল আব্রাসাওয়াল আকরা এই দুইজনের একজনে কে উট চাইলেন তার কুষ্ঠরোগ সে না যার মাথায় টাক কে চাইলো উঁট আর কে নিল গরু এই দুইটা রাবির সন্দেহ হয়ে গেছে কল আখাদুহমা আল এবেল ও কলার আখ আর আল বাকর এই দুজনের একজন বলে বসলেন আমি উট নেব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 এখন বললেন ফুল মালে আহবুইক কোন সম্পদটা তোমাকে দিলে তুমি খুব খুশি হবে তখন সে গরু বা উঠ হয়তোবা সে গরু চাইল তারপরে যেন তাকে গরু দিলেন হা মেলান যেটি গরুটি গর্ভবতী বাচ্চা দেবে আর দোয়া করে দিলেন যে আল্লাহ তালা তোমার এই সম্পদের মধ্যে সম্পদ তাড়ি অনেক বড় হয়ে যাক বেশি বেড়ে যাক এরপরে ও আতাল আ মা ও কাল আইউ আসলেন এবার ফেরস্তা অন্ধ লোকটির কাছে এসে একই প্রশ্ন করলেন যে কোন জিনিসটা তোমার খুব আগ্রহমানের মধ্যে লালন করছো কোন জিনিসটা অভাব তোমাকে খুব কষ্ট দিচ্ছে সেটা তুমি চাও তখন সে বলল আল্লাহ তালা যদি আমার চোখটা ফেরত দিতেন আমার চোখটার খুব আগ্রহ চোখটা হারিয়ে আমি চোখটা না থাকি দেখি না চিনি না তারা কেমন দেখতে এই শখটা ছিল আল্লাহ চোখ দিলে আমাকে ফেরত তিনি দিলেন তার চোখের উপর দিলেন আল্লাহ তালা তার চোখ ফেরত দিলেন সে দিব্য দেখতে পাচ্ছে আর অন্ধ নয় তাকে একই কথা বললেন তুমি কোন অর্থ কোন ধরনের সম্পদের প্রতি তোমার আকর্ষণ কোন সম্পদ পেলে তুমি খুশি হবে তাহলে কারামু আল কানামু ছাগল জাতীয় কিছু দিলে আমি খুশি হয়ে যাব বাচ্চা দেবে বাচ্চা জন্ম দেওয়ার মতো গর্ভবতী একটা ছাগল তাকে তিনি দিয়ে গেলেন হার জোয়া করে দিলেন যে আল্লাহ তালা তোমাকে খাই বার করে দান করুক ফাংলিনা ওয়াদিমিন এরপরে কিছুদিনের মধ্যেই গর্ভবতী সবগুলো প্রাণী পশু তারা সন্তান দিল এবং এত বড় কতগুলো দ্রুত গতিতে ওদের সন্তানগুলো সন্তান দেওয়া শুরু করে দিল তাদের সন্তানগুলো সন্তান দেওয়া শুরু করে দিল এভাবে হতে হতে একেবারে এক জনের সম্পদ প্রাণী সম্পদ পুরো ভ্যালি উপত্যকা ভর্তি হয়ে গেল গোটা ময়দান তাদের গরু গরুওয়ালার গরুতে ভর্তি উঁটওয়ালার উঁটে ভর্তি সাগল ছাগলওয়ালার সাগল দিয়ে পুরো জমিন ভর্তি হয়ে গেল। হিউজ বারাকা আল্লাহ আল্লাতালা দিয়েছেন সুমাইনু আতাল আবরাসফি সুরতিহী ওয়াহাই আতিহী এরপরে বেশ কিছুদিন পরে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 লোকটা আসলো এসে প্রথমে আসলো আব্রাস যে ব্যক্তি কুষ্ঠ তার কাছে আসলো এসে বলল নিজের পরিচয় দিল রাজুল মিসকিন আমি খুব গরিব মানুষ তাকাত বি আল হেবা আলফি সাফারি সফরে বের হয়েছিলাম কিন্তু সব হারিয়ে ফেলেছি আমার যা ছিল সব শেষ কিছু না সাথে আর এখন ফেলা বলা আল ইউমা ইল্লা বিল্লাহ হিসুমা বিকা আজকের দিনটাও আমার চলার মতো কোনো উপায় নাই আল্লাহর কোনো সাহায্য ছাড়া আল্লাহর পরে আপনি যদি কিছু দয়া করেন আজকের দিনটাও আমার একটু হয়তো যদি কোনো রকমের ভালো করে কাটে খাওয়া নাই দাওয়ার নাই কোন দিকে যাওয়ার নাই পকেট খালি কিচ্ছু নাই একদম অসহায় পথিক আমার সব সম্পদ হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে আমার কাছে নাই তারপরে বললেন ফেলা বেলা কাল ইউমা ইল্লা বিল্লাহ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 এখন সে কি বলে ফল ইরা সে বলে না এটা কি সম্ভব নাকি আমার কত জিনিস কত দিকে দেওয়া লাগে কত কমিটমেন্ট আছে কত খরচ তুমি জানো না খালি সম্পদ দেখলেই হবে আমার অনেক দায় দায়িত্ব আছে অনেক জায়গায় খরচ করা লাগে ওইটা সম্ভব নয় একটা উর তোমাকে দেবো মাথা খারাপ নাকি পারব না মানা করে দিল দর্শক আমাদের একটু বিরতি নিতে হবে এখন ইনশাল্লাহ বিরতি পরে আমরা আবার শুরু করবো আসসালাম দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা হাজি শুনছিলাম বনি ইসরাইলের তিন ব্যক্তির কুষ্ঠ এবং মাথা যার টাক গেছে যে অন্ধ ছিল আল্লাহ হুকুমে ফিরস্তা তাদের তিনজনকে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 তখন ফেরেস্তা যিনি পরীক্ষা করতে এসেছিলেন বলেন কাহনি আরে ফুকা ফেরেস্তা তখন বলেন আমি তোমাকে চিনি না মনে পড়ে আমার কথা আমি তো তোমাকে চিনেছি তুমি আমাকে চিনেছ আলম তাকুন আব্রাসা ফকীরান ফাল্লা তুমি কি ওই কুষ্ঠ রোগী না যার শরীরের রং কালো হয়ে গেছে কুৎসিত হয়ে গেছে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 আমি জীবনে তো এরকম কিছু ছিলাম না কে বলছে তোমাকে আমি সব সম্পদ পেয়েছি আমার পূর্বপুরুষ থেকে বংশ পরস্পরা চলে আসছে আর তুমি নতুন গল্প সাজাইতে আসছো আমার ব্যাপারে যা এ বলে আমাকে কেউ দেয়নি আমার বংশ থেকে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমার পিতা দাদা সবাই বড়ো লোক ছিলেন এ সম্পদি সেভাবে পাওয়া আমাকে দয়া দয়াদাক্ষণ্য করা লাগেনি সব অস্বীকার করে ফেলবে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 তখন তিনি আবার একই দোয়া করলেন ইঙ্কুন্ত কাজ দেবান তুমি যদি মিথ্যা বাজে হয়ে থাকো তাহলে আমি বাদ দোয়া করি আল্লাহ তালা তোমাকে ওই জায়গায় পৌঁছিয়ে দিক যেখানে তুমি ছিল আগে সব মাথার চুলও ছিল না সম্পদ ছিল না আল্লাহ তোমাকে সে জায়গায় পৌঁছিয়ে দিক পরীক্ষায় ফেল করলে পাশ করতে পারল না চলে গেলেন তিন নম্বর লোকটির কাছে তিনি এবার আসলেন যার চোখ ছিল না অন্ধ ছিলেন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 আল্লাহ তালা তো আপনার প্রতি অনেক মেহরবানি করেছেন অন্ধ ছিলেন আল্লাহ তালা আপনার চোখ দিয়েছেন কোনো মাল ছিল না আল্লাহ তালা আপনাকে ছাগলের পাল করে দিয়েছেন বিশাল বলকত হয়ে গেছে তো একটু মেহরবানি করেন আমাকে একটা ছাগল দিন মাত্র এত বাল্লাগু হাফি সফরই আমার সফরের একটা জাদ হয়ে যাবে সফরের একটা সম্বল হয়ে যাবে তখন তিনি বললেন আমা কাতকুন্তু আমার বাসরি ঠিক বলেছ ভাই ঠিক বলেছ আল্লাহ শকর আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ ফেরত দিয়েছেন আল্লাহ তালা আমাকে চোখ ফেরত দিয়েছেন ও ফিরানিদ্র ছিলাম আল্লাহ তালা আমাকে অনেক বড় ধ্বনি বানিয়ে দিয়েছেন ঠিক বলেছ ভাই তখন তিনি বললেন ফুদ মাসে এটা তুমি একটা সাগর না কয়টা লাগবে বল যা লাগে সব ন কোনো গনাগনির দরকার নাই কয়টা লাগবে তোমার নিতে থাকো আমি তোমাকে বাধা দেব না ভাই তোমার মাল তুমি রেখে দাও আমার মাল লাগবে না মাল লাগবে না তোমরা তিন ব্যক্তি আল্লাহর পরীক্ষায় পড়েছিলে তোমরা সর্বহারা ছেলে আল্লাহ মালিক বানিয়ে দিলেন তোমার আর দুই বন্ধু যে আর দুইজন যাকে আমরা পরীক্ষায় ফেললাম আল্লাহর হুকুমে তারা পরীক্ষায় ফেল করে ফেললো তারা আল্লাহ তালার গদের শিকার হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল তারা এখন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 আমরা সবাই নিজের কথা চিন্তা করি এমন কি বাবা মা থেকে যদিও আপনি পেয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেয়েছেন আপনার বাবা মাকে কে দিয়েছে আল্লাহ আল্লাহতালা দিয়েছেন কাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা এবং যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য বলা হয় অমিমা রাজাক না হুম ইন শেখুন আমি দান করেছি তার থেকে তারা খরচ করতে থাকে এই সম্পদ যদি খরচ না করেন আল্লাহর রাস্তায় গরিব অসহায় দুখি মানুষকে না দিন ইসলামের কাজে আপনি মন্ডলী আমাদের হাজির শেষ হচ্ছে আলোচনা দেখি দুই একটা প্রশ্ন নেওয়া যায় কিনা আমার প্রশ্নটা হল যে আমরা জানি যে আমাদের আত্মা তিন প্রকারের নামসে লাউ আমার নাবসে আম্মারা এবং নামসে মুতমাইন্না মহান আল্লাহ পবিত্র করার এরশাদ করছেন যে ইউসুফ আলহ সাল্লামকে যখন আজিজ মিশরের স্ত্রী আহ্বান করলো কাজের জন্য তখন তিনি বললেন আমি বিশ্বজগতের প্রতিভা আল্লাহকে ভয় করি এর আগের দিন আপনি টপিকে বলেছিলেন আর কি যে তাকে একটা গায়েবী প্রমাণ বা গায়েবী বুরহান দেখানো হয়েছিল তো এখন প্রশ্নটা হলো যে নবীগণে আত্মা তো নাপসে মুতমায়েন্না প্রকৃতির আল্লাহ তালার পক্ষ থেকে কোন দলিল প্রমাণ না দেখলে হয়তো মুশকিলেই পড়ে যেতেন এইরকম কিন্তু আসলে পড়েন নাই তিনি আলহামদুলিল্লাহ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 এতে বোঝা গেল যে আল্লাহ সাহায্যের জন্য তিনি দরখাস্ত করেছেন এই নয় তিনি গুণা করে ফেলতে আল্লাহ না এতে যে নবীরা যদিও মাসুম এরপরে মানুষ এবং তারা যখন দরখাস্ত করেছেন আল্লাহ আরো সাহায্য করেছেন যেমন একজন নবী ছিলেন ইউনুস আলাহ ইসলাম মাসের পেটে পড়ে গেলেন লা লালসাহিন বললেন আল্লাহ তালা ওনাকে নজর দিলেন আর কি বললেন শুধু নবীকে নজর দিব না ও কেজা আলী কে নঞ্জিল আমি এভাবে সব মেনিন দিকে সাহায্য করব। এতে বোঝা গেলো যে মানুষদেরকেও আল্লাহ তালা সাহায্য করবেন আমরা যারা নবী না এরকমভাবে যদি আমরা বিপদে পড়ি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ উদ্ধার করবেন অবিল্লাহ তফিক আমরা এখানে শেষ করতে হচ্ছে সেশনটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত